হাউস এবং খা জরাজ মুদ্দিনার মূল বাসিন্দাদের অনেকেই সাম কবুল করেছে কিন্তু তারা অনেকে এখনো মুশরেখ থেকে গেছে আবার আছে মোহাজুল মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে এসেছেন ইহুদিদের একটা বিরাট সম্প্রদায় সেখানে আছে মদিনাবাসী সবাইকে নিয়ে তিনি একটি চুক্তি করলেন যেটা বলা যায় মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন হল একটা রাষ্ট্রের মতো গঠন হওয়ার কাজ শুরু হয়ে গেল এবং পর্যায়ক্রমে আল্লাহ তালা ওনাকে মদিনার নেতৃত্বে বসিয়ে দিলেন এ তিনটি বড় কাজ ওনাকে করতে হয়েছে আল্লাহ তালা মাকে দিয়ে করিয়েছেন এবং বিশেষ করে সাহাবিরা দ্বারা মুহাজির হয়ে এসেছিলেন তাদের জন্য একটা বিরাট আশ্রয় দরকার ছিল মোদিরার আনসারিক অংশে আশ্রয় দিলেন এইগুলো আমরা এই সভা শুনব তো প্রথমে আমরা আসি যে মসজিদের নবির ভিত্তিপ্রস্তর স্থাপন মসজিদের নবীর গোলাপত্তন হওয়া কিভাবে হলো। তিনি যেখানেই গিয়েছেন প্রথমেই মসজিদ তৈরি করেছেন কুবাই থাকলেন আগে প্রথম কাজ কি করলেন মসজিদ তৈরি করলেন মদিনে এসে নিজের ঘরের চিন্তা করার আগে মসজিদে চিন্তা করলেন কারণ মসজিদ হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ ইসলামকে ধরে রাখার একটা বড় দুর্গ মসজিদ যদি না থাকে কোন সমাজে এবং বহু দূরে থাকে মানুষ লোকজন মসজিদ থেকে অনেক দূরে থাকে মসজিদের সঙ্গে যোগাযোগ নেই তাহলে এই লোকগুলো ও চিরেই খুব তাড়াতাড়ি গোমরা হয়ে যাবে এবং তাদের ছেলে মেয়েগুলো হারিয়ে যাবে এবং আমরা দেখেছি এই দেশেও যারা মসজিদ থেকে অনেক দূরে ছোট্ট শহরে আছে ব্যবসার কারণে ওখানে আছেন এরকম করে তারা আইসোলেটেড হয়ে আছেন এবং আশেপাশে মসজিদ নেই মসজিদের সঙ্গে সম্পর্ক নেই তাদের পরিবারগুলো কিন্তু ছেলে মেয়েগুলো সবার আগে নষ্ট হয়েছে এবং আমি বেশ কিছু প্রমাণ পেয়েছি দেখেছি তারা সৌরুল্লাহ সাল্লাসম আমাদেরকে এই কাজ শিখালেন তিনি শহীদ হাজিস এসেছে তিনি যখন উটে চড়ে আসলেন প্রথমে উঠটা এক জায়গায় থামলো মনে আছে তো ওই থামাটার জায়গাটাই আসলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে এটাই হচ্ছে মসজিদের নবাবির জায়গা তিনি বলে ছেড়ে উ সেখানে যেখানে বসে যায়। আর সেখানে বসে গেল এর পাশেই ছিল বলে কার ঘর আছে আবু আই বানসারের ঘর আছে আমি এর পাশেই থাকবো কারণ আমি উট যেখানে থামে তার পাশে থাকার কথা এবং সেখানে ওই জায়গাটা কি ছিল অরিজিনাললি ওই জায়গা ছিল মেরবাদাম সোহাইল গলাম এখন তিনি এই জায়গায় ঘর বানাবেন আল্লাহর ঘর বানাবেন মাসিদে নবাবি নির্মাণ করবেন এই জায়গাটা ছিল মেরবাদ মেরবাদ অর্থ কি মেরবাদ হচ্ছে খেজুর যখন মদিনার লোকেরা খেজুর পাড়ে পাড়ার পরে তার একটা জাগার মধ্যে খেজুরকে শুকাতে দেয় কারণ এগুলাকে যদি কাঁচা অবস্থায় বা না শুকানোর আগেই বস্তা বন্দি করে তাহলে এগুলো এক বছর তো থাকবে না আর তাদের প্রধান খাদ্য কিন্তু খেজুর তো যে জায়গায় শুকানোর জন্য ব্যবহার করা হতো এই জায়গাটা সবাই ব্যবহার করতো এই জায়গাটার মালিক ছিল দুজন এতিম সাহাল এবং সোহাইব দুজন এতিম সন্তান তারা প্রতিপালিত হচ্ছেন তাদের আত্মীয় হ্যাঁ আমার অবতরণ করা জায়গা আমাকে এইখানে অবস্থান নিতে হবে এখানে মেসিদ হবে তার পাশেই ওনার ঘর হবে একসময় অতবার রসুল্লা সাল আলি আসাল্লাম দুজন ওই দুই মালিককে ডাকলেন যে দুটো তারা এখনো বড় হয়নি বালক সাহাল সোহায় দুই এতিম বালককে ডাকলেন আর বললেন যে আমি তোমাদের জায়গাটা খরিদ করব এটা কত দাম দস্ত হতে পারে তোমরা একটু পরামর্শ করে আমাকে বলো তারা দুই বালক এতিম হলেও তাদের মশ্লা আল্লাহ কবুল করেছেন বলে যে বাল বল না ইয়ার করে দেব আপনি আমাদের কোনো পয়সা দিতে হবে না তিনি এই বালকদের জায়গাটা এমনি নিতে চাইলেন না তিনি তাদের থেকে শর্ত করলেন আমি এর বাজার মূল্য দান করে তোমাদেরকে আমি খরিদ করব সেটাই তিনি এগ্রি করলেন আর এই জায়গাটা আসলে খেজুর সুখায়, কিন্তু আশেপাশে কিছু খেজুর বাগান আছে ওই ওই প্লট মধ্যে এবং এর নিচে দেখা যায় আবার কিছু মস্রিক অবস্থায় অনেকের এখানে আবার এই কবর দেওয়া হয়েছে কিছু এলাকায় আবার কবরস্থানের মতো আছে ওই টুকরাটা আর দুই একটা বাড়ি ঘর এখানে ছিল সেগুলাও আহ ভগ্নাবশেষ বাড়ি ঘরের কিছু বাকি অংশ আছে তখন এই জায়গা খরিদ করার পরে যদি লাশ হাড্ডি কিছু পাওয়া যায় সেখান থেকে এগুলো সরিয়ে ফেললেন ফেলে অন্য জায়গায় এগুলোকে কবরস্থান কবরস্থ করলেন কারণ কবরের উপরে বানানো যায় না থাকলে কবর লাশ খুঁড়ে এবং হাড্ডি হুড্ডি থাকলে বের করে অন্য জায়গায় সাফ করে দেওয়া হলো এরপরে সুন্দর করে তিনি সাহাবির সবাই আসলেন এসে তারা সবাই মিলে এই ঘর নির্মাণ করা শুরু করে দিলেন তিনি নির্মাণ করছেন সাহাবিরা সবাই সাহাবি আনসার মহাজেরা সবাই অনেকে সঙ্গ দিচ্ছে মসজিদ বানাতে যে মসজিদ হবে এই ইসলামের রাজধানীর প্রধান কেন্দ্র এই মসজিদ পরবর্তী পর্যায়ে ইসলামী স্টেটের রাজধানীর প্রধান অফিস হয়েছে এখানে সমস্ত এটাই সবচেয়ে বড় মাদ্রাসা হয়েছিল এখান থেকে তিনি সৈন্য সৈন্যবাহিনী ঠিক করে পাঠাতেন এখানে বসে তিনি বিচার কার্য পরিচালনা করতেন এই গুরুত্বপূর্ণ মজুদ তিনি বানালেন সাহাবিরা ওনাকে সঙ্গে তিনিও কাজ করছেন সাহাবিরাও কাজ করছেন আর তিনি এবং সাহাবিরা একটা স্লোগানের মত পড়ছেন কাজ করতে করতে বলছেন ইল্লা আল আল্লাহরা যে আল্লাহ আসলে কোন খায়ের আর নাই সর্বোত্তম কল্যাণ যেটা আছে সেটা কোথায় আখেরাতে একমাত্র তো কাজে আল্লাহ এই আখেরাতের খায়ের পাওয়ার জন্য আপনি মহাজের এবং আনসার সাহায্য করেন সবাইকে তিনি উৎসাহিত করলেন তিনি প্রথমে কুড়াল হাতে নিয়ে তিনি প্রথমে এটাকে খুললেন তিনি নিজের হাতে উদ্বোধন করলেন আহ এবং প্রায় তিন গজ পর্যন্ত গভীর করা হলো অতপর মুসলমানরা পাথর নিয়ে আসবেন পাথর দিয়ে পিলার করা হবে কোয়াল করা হবে ফাউন্ডেশন দেওয়া হবে এবং তার আবার দেওয়ালের মতো খারাপ করানো হবে সবাই পাথর নিয়ে আসছেন আবার এই পাথরগুলোকে আর পাথরের সঙ্গে যাতে লেগে থাকে তার জন্য একটু আঠাল মাটি এনে ওগুলা বানিয়ে ওনারা ওগুলাকে ফিক্স করছেন এরপরে তিনি ওইখানে সাহাবিদের মধ্যে যারা এক্সপার্ট তাদেরকে তিনি কাজে লাগালেন যে যারা এগুলো ভালো দানে তৈরি করতে তাদেরকে বিশেষ দায়িত্ব দিলেন আর বাকি সবাই লেবার হিসেবে কাজ করা শুরু করে দিলেন উপরে ছাদ ছিল খেজুর পাতার ছাদ বৃষ্টি হলে কিন্তু হালকা বৃষ্টি পড়ত একবার লাইলেতুল কাদারে তিনি যখন নামাজ পড়ছিলেন মসজিদে আওয়উদির মধ্যে তখন বৃষ্টি হয়েছিল ওনার কপালে দিলেন পাথরের জমিনের উপরে কপালের মধ্যে একটু বালি মাটি কাদার চিহ্ন লেগে থাকল এরপরে প্রথম দিকে তাও পুরোটা সবটা সার দেওয়া সম্ভব হয়নি এক পাশে সার দিয়েছেন সার দিয়ে ওই পাশে আবার খেজুর গাছের যে কাণ্ডগুলো আছে গোড়াগুলো আছে এগুলো দিয়ে পিলার বানিয়েছেন পাশে পাথর দিয়ে এগুলোকে মজবুত করে ধরে রাখার জন্য ব্যবস্থা করেছেন খুঁড়ে ছটির মধ্যে এরপর ওয়ালগুলোর মধ্যে এগুলো দিয়ে আবার ওয়াল বানিয়েছেন কিন্তু ঢাকার মতো যথেষ্ট খেজুর পাতা ছিল না শুধু এক সাইড লাগিয়েছেন সেই সাইডে এ আসাবের সোফার সাহাবিরা যারা বাড়ির ঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে এসেছেন থাকার কোন ঘর জায়গা নেই তাদেরকে তিনি সেখানে থাকার হোস্টেল ব্যবস্থা করে দিয়েছেন এই মসজিদের তিনটি গেট ছিলা ইউজ করেছেন এরপরে কাজ কমপ্লিট হয়ে গেল। এর সঙ্গী তিনি জন্য কিছু এক পাশে মসজিদের এক পাশে কেবলামুখী হয়ে দাঁড়ালে বাম দিকে যেখানে এখন ওনার কবর আছে সেখান থেকে নিয়ে এদিকে বেশ কয়েকটা ঘর বানালেন ওনার যে কয়েকজন বিবি আছে তাদের জন্য যতগুলো ঘর লাগে ছোট ছোট ঘর বানালেন সেগুলো এই পাতার বেড়া এবং দিয়ে তিনি সেগুলোকে বানালেন মসজিদের মধ্যে যদিও তিনি মাটি এনে পাথরগুলোর উপরে দিয়ে লেপে দিয়ে কিছুটা এক ধরনের মাটির ওয়ালের মধ্যে বানিয়েছেন কিন্তু ওনার ঘরগুলো ছিল একেবারেই ছোট হাসান আলী বলেন যে আমি তিনি তখন ছোট্ট শিশু তিনি উমে সাল্লা ঘরের মধ্যে আমি ছিলেন সেখানে তিনি রেওয়ায়ত করেছেন হাসনুল বাসরি উমের সালামার ছেলে থেকে যে আমি যখন দাঁড়িয়েছি আমার হাত দিয়ে খেজুর পাতার স্বাদ টাচ করতে পারতাম তো ছোট্ট বালক যদি করতে পারে তো স্বাদ কতটুকু উঁচু ছিল খেজুর পাতার ছাউনিটা অত্যন্ত কাছে ছিল তাই না এতটুকু ছোট্ট অনেকটা বলতে পারেন মনে হয় অলমোস্ট কুড়ি ঘরের সাইজ তিনি সেখানে ওনা থাকার ব্যবস্থা করেছেন অথচ মদিনাতে কিসি কৃষি লোকের অনেক করেছে থাকার জন্য যতটুকু মানানস হয় এরকম করে বানিয়ে দাও সাহাবিরা কি ইচ্ছস্ত করতেন আনন্দ সাথে করতেন এর দিন পরেই। দিনায় তখনই ঘর বানানোর সাথে সাথে নামাজ শুরু হয়ে গেল নামাজ পড়ছেন ওনারা পাঁচ বক্তে নামাজ ফরজ হয়ে গেছে যদিও বাকায়দা ওনারা ওপেনলি সব জায়গায় পড়তে পারেননি কি মদিনাতে এখন বা পড়বেন এখন কখন পড়বেন কিভাবে এখন জামাত হবে ঘড়িও তো সবার কাছে নাই তখন তো ঘড়ি ছিল না একটা সময় আসো পাঁচটা সময় আসো তাও তো বলবেন কিভাবে এখন বলবেন কোন সময় জামাত হবে এটা তরিকা কি মক্কাতে আজান ছিল না এখন এই যে নামাজের জন্য কোনটা দিয়ে ডাকবে এটার ওনারা কোন কায়দা খুঁজে পাচ্ছিলেন অনেক পরামর্শ করলেন ডুল্লাহাম সাহাবিদের সাথে তোমার কি কোন তরিকা সাহাবিদকে সবাইকে ডাকবো নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে আসাও কোন তরিকা ব্যবহার করো তখন আজান নাই আজান ওনারা জানেন একজন বললেন যে একটা ফ্লাগ উঠাই দেই একটু উঁচু করে ফ্লাগ উঠানো দেখলে সবাই বুঝবে ফ্লাগ উঠে গেছে এখন নামাজ পড়তে হবে তো ওনারা বললেন ভালো আইডিয়া কিন্তু যারা ঘুমিয়ে আছে ঘরের ভিতরে আছে ফ্লাগ তো দেখবে না সহজে যারা বাইরে না চড়া করছে তারা হাতে দেখবে তাহলে কেউ কেউ বলবে যে তাহলে এক কাজ করে একটু বড় লাগড়ি আগুন জ্বালিয়ে দেয় দাও দাউকে আগুন জ্বলবে ও এটা নামাজের টাইম হয়ে গেছে সিং এর মত এরকম আওয়াজ দিলে তো সবাই শুনবে যে এইটা আমরা ব্যবহার করি তিনি বলেন যে না এইটা ব্যবহার করা যাবে না কারণ আমরা আহালি খিতাব ইহুদি নাসারাদের তুরিকায় নামাজ না পড়ার জন্য আল্লাহ কাছ থেকে আমাদের নির্দেশ হচ্ছে এটাও হল না এরপরে খ্রিস্টানরাকে এখন পরে অনেক পরামর্শ হলো তো এর মধ্যেই আবার কিছু কিছু সাহাবি স্বপ্ন দেখে ফেলেছেন কোন কোনো সাহাবি দেখেছে যে এইভাবে আসান হচ্ছে সবই বোহারি রেওয়াজ এসেছে কয়েক সাহায্যে এসেছেন তো নবীকার একটু সময় নিলেন যে কোনটা করা যায় সবাই চিন্তা করছে আহ এখন সবাই একটা জিনিস ঠিক করলো যে আমরা জোরে আওয়াজ দেই যে নামাজের সময় হয়ে গেছে নামাজে আসা কিন্তু এই আওয়াজটা কেমন আওয়াজ হবে কি বলে আওয়াজ দেওয়া হবে ওইটা এখনো কারো মাথায় আসেন তার একজন সাহেব আব্দ একদিন তিনি ঘুমের মধ্যে আছেন পরিপূর্ণ ঘুম না আবার অবস্থায় আছেন তিনি দেখতে পাচ্ছেন যে শোনো তোমাকে আমি এমন একটা বাক্য শিখিয়ে দেব নামাজের সময় যেটা বলে তুমি ডাক দিবে সেই কথাগুলো কি শিখাই দেব আমি অবশ্যই তখন তিনি ওই আদান দিলেন শোনারেন আল্লাহ আকবার আল্লাহ আকবর এভাবে করে সবগুলো আদানের শব্দগুলোকে শুনাই দিলেন সাহাবি একটু পরে ঘুম ভঙ্গি গেল উনি দৌড়ে আসলেন রসুল সাল্লাহ আসলামের কাছে এ বলে রসুল্লাহ আমি তো এক স্বপ্ন দেখেছি কোনটা বলে নামাজের জন্য ডাকবো এটা আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন স্বপ্নে বলে কি বলো তো দেখি এটা তো সত্যি স্বপ্ন হবে তাহলে তখন তিনি শুনলেন তিনি বলন্দ আছে উঁচু আছে তার গড়ার আওয়াজ সুন্দরও তাকে ডেকে নিয়ে আসে যে তুমি বেলালকে শিখিয়ে দাও কোন কোন জিনিসটা স্বপ্ন দেখেছিলে বেলালকে শিখিয়ে দাও তার কথার কণ্ঠ এবং অনেক উঁচু এবং আরো সুন্দর করে আজান দেবে নিজের লুঙ্গি ধরে টানতে টানতে ঘুম থেকে দৌড় দিচ্ছে আজান শুনে এসে বলেন ইয়ারসুল আল্লাহ আমি তো এক্সাক্টলি এইরকম আজানই স্বপ্নে দেখেছি আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছে এভাবে আরো একাধিক সাহাবি দেখলেন পরে রসুল সাল্লা দুইজন মহাজান ঠিক করে দিলেন একজন হচ্ছেন বেলাল রাজি আল্লাহ একজন হচ্ছেন আব্দুল এরপরে দেখা গেল যে এই আজানের মধ্যে আহ বেলাল রাজি আল্লাহ আজান শুরু করে দিলেন ফজরের সময় তিনি অ্যাড করলেন আরো দুইটা শব্দ আসল্লা নিজের পকেলেন কারণ এখন তো সবাই ঘুমে আছে তখন রাহুল রসুল আজানটা দুটো শব্দ অ্যাড করা শুনে রসুল এই দুটোকে এগ্রি করে ফেললেন খুব সুন্দর শব্দ অ্যাড করেছো দেখেন এখন এটা হলো যে আজানের মতো জিনিস তো আল্লাহ তাল্লা রসুল উল্লাহ সাল্লাহামকে অহিনাজ জানাতে পারতেন তো তাদের কাছে তার কোনো আসার কথা না কিন্তু নবী করিম সালাম যতক্ষণ আছেন দিনের দিনের গুলো দিয়েছেন হাদিস গুলোকে এই জন্য তিন তরিকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কাউলি ওনার কথাগুলো হাদিস আর একটা হচ্ছে ওনার কাজগুলো হাদিস কিভাবে উজু করেছেন কোনো কোনো সময় তিনি মুখে বলেছেন আবার দেখিয়েছেন কোন কোনটা মুখে বলেন না কিন্তু দেখিয়েছেন উনি করেছেন ওটা আমাদের দলিল হয়ে গেছে আবার তিন নম্বর হচ্ছে তাকরির যেটা তিনি ওনার সামনে কিছু একটা ঘটেছে কেউ একটা কাজ করেছে তিনি সেটাকে অ্যালাউ করেছে হ্যাঁ এটা ঠিক আছে এটাও হাদিসের মর্যাদা পেয়ে যায় সাহাবিদের কথা বক্তব্য স্বপ্ন উনি যদি এটাকে তাকরির করেন এগ্রি করেন তাহলে এটাও এই আরেকটি সোর্স কিন্তু না করেন তাহলে এটা গ্রহণযোগ্য হাদিসের মধ্যে হয় না যদিও সাহাবিদের কোনো কোন কথা গ্রহণযোগ্য হয় কিন্তু সেটা সেকেন্ডারি লেভেলে এরপর মস্ত হয়ে গেল এরপরে তিনি এই মসজিদের মধ্যে তিনি প্রথম খোঁতবাদ দিলেন না তখন একটা খেজুর গাছের গোড়াকে উপর দাঁড়াতেন আর তিনি তখন খোদবাদ শুরু করে দিয়ে বললেন আল্লাহ তালার আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ তাল প্রশংসা হয়ে এগুলা বললেন অতবার খোদবার মধ্যে বললেন কাছে পাঠাও তা লামুন না আকার না আহা দেখুম তোমরা মনে রেখে একদিন তোমরা সবাই কেমন যখন হবে সবাই বেহস হয়ে পড়ে যাবে কেমতের এই অবস্থায় হাহুতা শুরু করে দিবে বিরাট ছাগলের পালের যে মালিক আছে অতবা রাখাল আছে এগুলো ছেড়ে কি ঘটছে সে এত আতঙ্কিত হয়ে যাবে থিমালাইয়া করুন অতপর হাসরের ময়দানে যখন দেখা হয়ে যাবে তার রবের সামনে যখন সে দাঁড়িয়ে যাবে তার সঙ্গে রবের সঙ্গে তার সরাসরি কথা হবে বলে তার জমানুন রবের সঙ্গে কথা বলতে গিয়ে কোন আল্লাহলি কথা বার্তা বলবে এবং শুনবে বলে হ্যাঁ হুজু না হু আল্লাহর সামনে হাজিরা দেওয়া দিতে গিয়ে এখানে কোনো গার্ড নাই একদম সোজা আল্লাহ আর বান্দা আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম অনেক রুজি রোজগার বর্ক দিয়েছি ও আফদাল তো আলাইকা কত কিছু দিয়েছিলাম তোমাকে দুনিয়ার মধ্যে সুন্দর স্বাস্থ্য দিয়েছি ছেলেমেয়ে দিয়েছি ইত্যাদি ফ্যামিলা কাদ্দম তালিনিকা তুমি তোমার জন্য কি প্রেজেন্ট করেছ পেশ করেছ আমার কাছে আজকে মুক্তি পাওয়ার জন্য কি নিয়ে এসেছ আমর নামার মধ্যে এই প্রশ্নগুলো তোমাদেরকে করবেন তোমাদের রব এটা দেখে তখন প্রত্যেকটি মানুষ এই কথাগুলো শুনে ডান দিকে তাকাবে আর বাম দিকে তাকাবে কিছুই দেখা যায় না কেউ নাই তাকে একটু হেল্প করার জন্য কোদ্দা মা ফালা ইয়ারা গাই জাহান্ন অথবা সামনের দিকে একটু মাথা তুলে দেখবে কি দেখা যায় সামনের দিকে মাথা তুলে দেখবে জাহান্ন ফালা ইয়ারা গাইরা জাহান্ন জাহান্ন সব কিছুই দেখবে না এমন একটি দিন তোমাদের সামনে আখেরাতে আসবে ওকে ফমান অলা শেখকে মিন তাম রাতের ফালি একটা আগুন কাজেই তোমরা চেষ্টা করো আপ্রাণ এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আর জন্য দান করতে হবে বেশি করে আর যদি বেশি কিছু না থাকে একটা খেজুর থাকে আরেকটি অভাবী লোক এসেছে তোমার আগুনিও অভাবী আরেকটি ক্ষুদার্থ লোক এসেছে তুমিও ক্ষুদার্ত এখন করল তাহলে তুমি অর্ধেক খেয়ে বাকি অর্ধেক তাকে দান করে দিয়ে হলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো মাল্লা মিয়া যেমন ভালো কথা বলে পাইন্না বেহা তুজা হাসান দেয় আর এই নেক কর্মগুলোকে নেক কাজগুলোকে আল্লাহ তালা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে দেবেন বাড়িয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খোদ বাস করে ফেললেন কত লম্বা হয়েছে খোদবা অনেক শর্ট ওনার খোদবাগুলো শর্ট ছিল কিন্তু ওনার অল্প কথায় তিনি ব্যাপক বক্তব্য মানুষের মধ্যে পৌঁছাই দিতে পারতেন আল্লাহ তাহলে ওনাকে তফফিক দিয়েছেন কিন্তু আমাদের জমানা পাঁচ মিনিট যদি খোদ বা দিয়ে শেষ করি কিছু আগামী বোঝা যাবে না কথা বলতে হবে তিন মিনিটে অনেক সময় খদবা শেষ হয়ে যায় মিনিটে কিন্তু কোনো মূল বক্তব্য মানুষের কাছে আসে না তো অনেকে হয়তো বলবে যে রসুল্লাহ সাল্লা সংক্ষিপ্ত দিয়েছেন কিন্তু উনি নিজে বলেছেন যে আল্লাহ আমাকে অল্প কথায় অনেক কিছু গুরুত্বপূর্ণ খুব বাত দিলেন আলহামদুলিল্লাহ হুসেনা এগুলো পড়ার পরে তারপরে তিনি বললেন যে যেটা এখন কত আপনারা শুনতে পান সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ তালার কিতাবিহ ওই ব্যক্তি কামিয়াব যার অন্তরটাকে আল্লাহ তালা সৌন্দর্যময় করে দিয়েছেন তার অন্তরকে আল্লাহ তালা ক্লিন করে দিয়েছেন সাফ করে দিয়েছেন কালবুল সালিম বানিয়ে দিয়েছেন ওয়াদা হুফিল ইসলামী বাদ আল কুফল আর সেই ব্যক্তিকে আমি হল যে কুফুরির পরে ইসলামে প্রবেশ করার মতো নসিব আল্লাহ তাকে করে দিলেন আর আল্লাহ রবাহ আলমিন যে কথাগুলো তিনি বাছাই করে করে এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই কথাগুলো অত্যন্ত বাছাই করা কথা যেগুলো অন্য মানুষের কথার সঙ্গে কখনো মিলতে পারে না সাদৃশ্য হতে পারে না ইনাহু আহসানুল হাদু আল্লাহর কথাগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মানুষের মধ্যে ক্রিয়াকারী মানুষের মধ্যে যেগুলা মধ্যে প্রতিক্রিয়া আনতে পারে পজিটিভলি এটা হচ্ছে ক্রিয়া করতে পারে এটা হচ্ছে আল্লাহর এই দামি কথাগুলো আহিব্বু মান আহাবল ওই লোককে বেশি মহব্বত করো যে আল্লাহকে বেশি মহব্বত করে আর মনে রেখো আল্লাহর কালাম তেলাবাত করতে আল্লাহর জেকের আল্লাহকে ডাকতে সুন্দর সুন্দর জেকের গুলো দিয়ে তোমরা কখনো এগুলা করতে গিয়ে তোমরা বিরক্ত হয়েও না টায়ার্ড হয়ে যেও না যে থেকে দূরে সরে না যায় কঠিন না হয়ে যায় ফুল্লাহি আল্লাহ যা কিছু সৃষ্টি করেন সেখান থেকে তিনি অনেক সময় ভালো ভালো জিনিসগুলো বাসাই করে নেন তিনি ভালো জিনিস বাসাই করেন কাজ আল্লাহ এগুলাকে উত্তম আমল হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এগুলাকে বাছাই করার জন্য তিনি আল্লাহ বাসাই করা বা নিয়ে আসেন এগুলা সুন্দর সুন্দর কথাগুলোকে তিনি বাছাই করে কোরআনে দিয়েছেন নাসুল কুল্লিমা উলুয়ার হারাম সেগুলা বলেছেন কখনো হাক্কা টু কা আল্লাহকে ভয় করার মতো ভয় করোকুল্ল হাসি আফু হিকুম তোমরা যে সুন্দর কথাগুলো মুখে দিয়ে বলো এগুলার ব্যাপারে আল্লাহকে সাক্ষী রেখে সত্য বাদিতার সাথে বলো মুখে এক কথা কিন্তু কাজে যেন আরেক কথা না হয়। আল্লাহ হয়তের কারণে একে অপরকে মহাবত করো নিজেদের মধ্যে ইন্ন ইয় দেব আহ আল্লাহ তালা অত্যন্ত রাগান্বিত হয়ে যান আল্লাহর সঙ্গে করা ও আদা কে কেউ যদি ভঙ্গন করে ফেলে এই খববার শেষে গুলো আসসালাম আলাইকুম বলে সমাপ্ত করলেন এরপরে মসজিদে নবাবির ছোট্ট করেই তিনি করেছিলেন একটি অংশে আসবে সাহাবিদের জন্য টাকা দিলেন থাকার জন্য কিন্তু কিছুদিন পরে সতেরো মাস পরে যখন কেবলা চেঞ্জের টাইম আসলো ওই সময় দেখা গেল যে আহ মসজিদের একটি এক্সটেনশনের দরকার হয়ে গেল তখন মসজিদের সোফা সাহাবিদের সোফার জায়গাটা গেল এরপরে আহলুর সোফায় কারা থাকতেন আবু হর রাজি আল্লাহ আনু তাদের ওই সমস্ত উপলক্ষ্য বলেছেন যারা সোফায় থাকতেন ওয়াহুস আদুল ইসলাম তাদের পরিচয় হচ্ছে ওনারা ইসলামের ইসলামের লা ইলা মেহমানের গেস্টিন তাদের নিজস্ব কোনো পরিবার ছিল না ব্যাচল অফ যারা নিজেদের পরিবার ছেড়ে একলা সবকিছু ফেলে হিজাত করে চলে গেছেন কোন টাকা পয়সাও ছিল না এবং অন্য কারো উপরে গিয়ে তারা মেহমান হতেও চাননি যারা প্রথম দিকে এসেছিলেন তারা ওই রসুল আহাজ অনেককে আনসারিরা জায়গা দিয়েছেন শেয়ার করেছেন যে কথা পরে আসবে কিভাবে তাদের সঙ্গে তিনি ভাতৃত্ব করলেন কিন্তু এরপরে ব্যাপক সংখ্যক ব্যাচেলার সাহাবি এসেছেন তাদেরকে অন্যান্য সাহাবীদের ওখানে জায়গা দেওয়াটাও একটু ডিফিকাল্ট ছিল এনআ জায়গা ছিল না আর তাছাড়া ওনারা চেয়েছিলেন এই সাহাবিগণ কিভাবে রসুল আশেপাশে কিছুদিন থাকলেন মসজিদের তত্ত্বাবধানেই কিন্তু সাহাবিরা জোর দূর পেরেছেন তাদেরকে খাওয়ার দাবার দিয়ে টাইম টু টাইম তারা হেল্প করার চেষ্টা করেছেন অতপর ইসলাম যখন আরো আশেপাশে কবির মধ্যে ছড়িয়ে গেল সেখান থেকেও কিছু লোক চলে আসেন এভাবে আসতে আসতে বেশ কিছু নাম্বার বেড়ে গেল এবং বিশেষ তারা অনেকেই যারা ব্যাচলার ছিলেন তারা এভাবে থাকাটাকে ব্যাচলার হিসেবে ফ্যামিলিওয়ালা সাহেবেদের বাড়িতে থাকাটাও খুব একটা পছন্দ করেননি টেম্পোর জানেন যে আল্লাহ তালাতে একটা ব্যবস্থা করবেন আপাতত ওখানে থাকলেন ওব্রাদসামে তারা আল্লাহানু এ বিষয়ে বলেন যখনই কোন নতুন কোন মহাজির আসতেন তিনি আমাদের কাউকে একজনকে তার দায়িত্ব দিতেন এবং ওনারা অনেকেই যারা মক্কা থেকে এসেছিলেন তারা কোরআন যেহেতু আগেই পড়ে পড়ে শিখেছেন রসুল উল্লাহ সাল্লাহ আসমের কাছে অনেক কোরআন শিখেছেন রসুল্লাহ সাল্লাহ আসমের কাছে কাজে মদিনালিকদের তুলনায় মক্কার মহাদিররা কোরআনের দিক থেকে বেশি জ্ঞানী ছিলেন এক্সপার্ট ছিলেন তো ওনাদেরকে আসলেই আনসারিদিকে ভাগ করে যে তুমি ওনাকে নিয়ে যাও তোমার মেহমান তার ইউনি বললেন যে আমার সঙ্গে তিনি একজনকে দিয়ে দিলেন আমি তাকে বাড়িতে নিয়ে গেলাম আমি তাকে আমার বাড়ির লোকদের সঙ্গে রাত্রের খাওয়াটা খাওয়া দাওয়া করাতাম দিনে দুপুরে রাত্রে যখন আমরা খেতাম এবং যারা আগে শিখে ফেলেছেন তাদের কাছে দায়িত্ব দিতেন যে তাকে কোরআন শিখাবা এরকম করেও করেছেন তো ওবাধেবদ বলেন আমার কাছে যাকে দিয়েছিল আমি তাকে খাওয়া দাওয়া করাতাম এবং আবার কোরআন শিখিয়ে দিতাম এটা লজিকের উল্টা মানে লজিং বাড়ির লোকেরা তো তার কাছ থেকে শিখে এখন ওনারা লজিং রেখে আবার শিখান এইভাবে করলেন এবং শিখালেন এভাবে আস্তে আস্তে নাম্বার বেশ বেড়ে গেল তারা খাইতেন ঠিক আছে সাবিদের বাড়িতে থাকতেন এসে এই মসজিদের মধ্যে আর খুব বেশি আল্লাহ ইবাদত করতেন এবং অনেক সময় ওনারা নবী করিম যে কোনো কাজে দৌড়ে আসতেন এবং ওনাদেরকে দিয়ে তিনি উৎসাহিত করেছেন তিনি প্রায় তাদেরকে ভিজিট করতেন কেমন আছে কোন হালতে আছে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা একে অসুস্থ হয়ে পড়েছে কিনা সবসময় তাদেরকে তিনি দেখতে যেতেন এবং কোরআন শরীফ বেশি করে পড়তেন পড়াতে বলতেন ওনার কাছে যখনই কোন কিছু কেউ দান খরাত করে নিয়ে আসতো তিনি সঙ্গে সঙ্গে সব তাদের কাছে নিজের বাড়ির জন্য কিছু নিতেন না আর যদি হাদিয়া দিত দুই রকম আসতো সৎকা জাতীয় দান খরাব এগুলো সব তাহলে সোপা দিয়ে দিতেন আর যখন ওনাকে হাতিয়া দিত তে কিছু নিজের বাড়িতে নিতেন কিছু ওনাকে দিতেন ওনাদেরকে দিতেন কারণ তিনি তো হাদিয়া খাওয়া অ্যালাউড আছে কিন্তু সদকা খাওয়া নয় উনি অনেক সময় তাদেরকে নিয়ে যেতেন খাবার দাওয়া যদিও না আব্দুর রহমান আবু বাক রাহ আনহু আবু বাকরের ছেলে আব্দুর রহমান রাজিউল্লাহু আনহুমা বলেন এই সোফার বাসিন্দা সাহাবিগুলো সবাই ওই মুহূর্তে সবাই গরিব ছিলেন কারণ টাকা পয়সা নিয়ে আসতে পারেননি বলেছেন তোমাদের ঘরে যারা দুইজন আস ফ্যামিলি মেম্বার দুইজনের খাবার তৈরি হয়েছে যে ঘরে একজন সাহাবিকে নিয়ে যাও শরীর করো কারণ দুইজনের খাওয়া তিনজন খেতে পারবে চারজনের একজন একজন কে কোনো সময় দুইজন কে তোমরা নিয়ে যাও এই কথা শুনে আমার আব্বা ওই আবর ছেলে আব্দুর রহমান বলেন যে আমার আব্বা একদম তিনজনকে নিয়ে আসেন তারপর নবী করিম সাল নিজেই দশজনকে নিয়ে গেছে কোনো সময় তার ঘরে এই যা আসে টুকটাক সবাই ভাগ করে খেয়ে নিয়ে কোনো সময় যেমন বার্মা থেকে আমাদের চিটা আমাদের রোহিঙ্গারা আসলো তখন আমরা কতটুকু ত্যাগ পেশাটা কোরবানি করতে পেরেছি এরপরে আসলো আরটি হাজি নবী করিম সালাম মসজিদে আছেন ওনার কাছে কোন কিছু একজন একটা বাঁধি এসেছিল তো ফাতে মারাদল রিয়া রাসুল্লাহ আমাদের তো কাজের লোক নাই একটা বাঁধি দিয়ে দিতেন যেটা আসছে এটা যদি আপনি দিতেন আমাকে অনেক ফাইদা হচ্ছে তিনি বললেন তোমাদেরকে বাঁধি দেবো কাজের লোক দেব আর আসাব সুফার সাহাবিরা না খেয়ে অনেক সময় থাকে তা হবে না আমি এটাকে বিক্রি করলে যে মূল্য পাওয়া যাবে সে মূল্য দেব তাদেরকে খাবার খরিদ করার জন্য তিনি তাদের ব্যাপারে এত খেয়াল করেছেন ওনারা চাইলে কাজ করতে পারতেন অনেকে আস্তে আছে কাজে গিয়েছেন কিন্তু মদিনায় এত কাজও ছিল না ওই মুহূর্তেরই এছাড়া পরবর্তীকালে লং টাইমে ওনারা যখন কাজ করার সময় সুযোগ ছিল এরপরে ওনারা জান নাই কারণ ওনারা আল্লাহর দিনকে শিকার চর্চা করছিলেন এবং অনেক সময় ডাকে সঙ্গে সঙ্গে চলে যাবে যেতে না এই জন্য ওনারা ইচ্ছা করি অনেকেই কিছুদিন পর্যন্ত এই সময়কে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য তারা ফ্যামিলি লাইফে ঢুকেন নাই এই সময় তারা বরাদ্দ করবেন আল্লাহর দিন কাজের জন্য এটা সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন অনেকেই কোরআন মুখস্থ করেছেন মুখস্থ করিয়েছেন পরে অনেকে আবার লেখাপড়া শিখেছেন সাহাবিদের মধ্যে তো লেখাপড়া বেশি ছিল না তো ওনারা আর কম চর্চা করা হতো ওনারা অনেকে লেখাপড়া ওই সময় শিখে ফেলেন কেউ কেউ সেখান থেকে আবার ওই লেখার মতো কাজ করার মধ্যে আল্লাহ তালার কাছে পরে তফিক পেয়েছেন আবু হর আল্লাহ তাল আনহু তিনি আসাবে সোফার সদস্য হয়েছিলেন কিছুদিন অনেক আগে ইসলাম কবুল করেছিলেন কিন্তু থাকতে পারেননি এলম শিখতে পারেননি মিস করেছেন উনি কেবল রসুল ইন্টিকালে চার বছর আগে মদিনায় এসেছেন এসে তিনি চিন্তা করলেন আমি আসাম সফর বাসিন্দা হব। কারণ আমি যে এত অনেকদিন মিস করেছি আমি শিখতে পারিনি চার বছরে সব কাজা কাফার আদায় করবেন একদম কাছে তিনি বাইরে দেখা হয়ে যায় খোঁজখবর নেন শেখা যায় তো এবং এই জন্য তিনি এত উদ্গ্রীব ছিলেন এবং এমনভাবে সময় কি কাজে লাগিয়েছিলেন চার বছরে তিনি যা হাদিস শিখেছেন এবং মুখস্থ করেছেন এবং উম্মকে পৌঁছিয়ে দিয়েছেন তার আগে যারা দশ পনেরো বিশ বছর ওনার আগে সাহাবি হয়েছেন তারা এই সার্ভিস দিতে পারেন নাই উনি এত বেশি হাদিস রে করেছেন বখারি মোসর থেকে শুরু করে সমস্ত হাদিসগুলোর মধ্যে কার হাদিস সবচেয়ে বেশি ওনার হাদিস যদি বাদ চলে যায় তাহলে ইসলামের অনেক কিছু আমরা পাবনা না জীবনে পেতাম এই জন্যে ওনার উপাধি দিয়েছে রাধুল ইসলাম তার মানে ইসলামের রেওয়ায়াতকারী ন্যারেটর অফ ইসলাম তিনি ইসলামের বর্ণনাকারী তার মাধ্যমে বলা যায় প্রায় অন্তত অর্ধেক সংখ্যক কাছাকাছি হাজিস উনি একলাই রেওয়ায়ত করেছেন তো ওনার বেশি রেওয়ায়ত কোনো করে হাজিস কেউ কেউ আবার বলতে তুমি ঠিক মতো রেওয়ায়াত করতো এত অল্প সময় এতগুলো শিখলে কেউ কেউ চ্যালেঞ্জ করেছেন অমর আনু থেকে শুরু করি পরবর্তী পর্যায়ে তো তিনি বললেন ইন্না কুমতা ইন্না আব হাদিস তোমরা বলো যে আবু হরি হাদিস করে ও তাহাজ্লাহ মিথ্রে হাদিস আবু হরাইরা কি হলো এত সাহাবি আছে আনসারী মহাজিদের মধ্যে এত হাদিস কেউ বলেন আর আবু হরাইরা পায় কোথায় এত হাদিস এসে অনেকে ব্যবসা বাণিজ্য করেছেন বাজারে যেতেন কেনা বেচা করতেন হাদিস মুখস্থ করার জন্য সময় দিতে পারতেন না অমর আদেলা আলহ কিছু ব্যবসা বাণিজ্য করতেন এটা ভালো যে উনি নিজের পরিবারের ব্যবসা করেছেন ব্যবসা বাণিজ্য করে কিন্তু কাজে তখন তিনি ওনার আনসারি প্রতিবেশীর সঙ্গে কন্ট্যাক্ট করলেন চুক্তি করলেন শোনো আমরা দুইজন রোটা করি তুমি একদিন যাবা হাজিজ শিখবা ওনার সঙ্গে দিন কাজ বাদ দিয়ে আর সেদিন আমি কাজ করে আমার রুজি রোজগার করব আর রাত্রে তোমার থেকে সারা দিন কি আমি পরের দিন তুমি কাজে শিখেছে রুজি রোজগার সারা দিন থেকে যা শিখা সব শিখে এসে রাত্রে তোমাকে বলবো ওনাদের কেমন আগ্রহ ছিল যে একটা দিন যেন মিস না হয়ে যায় তারপরে ওনাদেরকে মিস করতে হয়েছে একদিন রোটা করে আরেক দিন শিখেছেন কিন্তু তিনি বলেন আমি কিন্তু আলজমুল্লাহ আল্লাহ মিল এ বাত নেই যে আমার একবার পুরো প্যাট দিয়ে আমি পুরো সঙ্গে ছিলাম অর্থাৎ আমার এখানে কোনো কিছু খালি রাখি নাই কোন কাজের জন্য রাখি নেই আমি শুধু আমাকে একদম ওয়াকফ করে দিয়েছিলাম সেদু ইদা কাবু কোন সাহাবি না থাকলে ওনার সঙ্গে আমি কিন্তু ছিলাম আমি মিস করি না ততক্ষণ বাইরে ছিলেন ঘরে বিসে নি করেছি রিভাইজ করেছি তাকে ভুলে না যায় ওখানে আনসার খুয়া মিনালিম আর আমাদের আনসারী সাহাবিদেরও তাদের খেজুর বাগান ছিল ছু চাষ বাস ছিলেন একেবারে যার ফলে আমি এই হাদিস মুখস্থ করা ধরে রাখা সংগ্রহ করা রিভাইজ করা এইগুলো ছিল আমার কাজ আলহামদুল্লা আমি একটা হাদিসে ভুল যার ফলে আমার কালেকশন এত বেশি হয়েছে কারণ হচ্ছে যে মদিনায় ওনার মা ছিলেন একটু দূরে তিনি মায়ের কাছে ছিলেন তো মাকে আবার ছেড়ে আসেন নাই ওনার খুব ইচ্ছা ছিল যে মা একটু ইসলাম কবুল করুক মা খেদমত করতেন কিন্তু মা কি ইসলাম কবুল করে নাকি সহজে কোন রকমে কাবু করাতে পারেন না মাকে ওই ওনার ইসলাম কবুল করার আগের ঘটনা একদিন তো মাকে এরকম বুঝান যে রসুল উল্লাহ সাল্লা আলাইসালাম এত ভালো মানু উনি আল্লাহ দিন নিয়ে আসতেন মা কেন ইসলাম কবুল করেন না সেই দিন মা গেছে খুব চেতে গিয়েছে খুব রাগ হয়ে স্বয়ং রসুল্লাহ সাল্লা সালামের ব্যাপারে খুব খারাপ কিছু মন্তব্য করেছে আবহাওয়ায় রাখে ইসলাম তো কবুল করলোই না উল্টা রসুল্লাহ সালামের ব্যাপারে যা তা বলেছে আবু হরাইরা এই আল্লাহ নবীর ব্যাপারে মা এই কথা কেমনি বললো কানতে দিল ফেটে গেছে দূরে আসছে আল্লাহ নবীর কাছে ইয়ারাসুল আল্লাহ আমার মাকে আমি এত বছর এত খেদমত করে দাবাদ দিচ্ছি ইসলামের দিকে তিনি কবুল করেন না আজকে বুঝাতে গিয়েছি আজকে তো আপনার ব্যাপারে যা বলছে আমি আর সহ্য করতে পারতেছি না আপনি দোয়া করেন আমার মাকে আল্লাহ হেদায়ত দেন তিনি সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহ মেহেদে উম্মা আবু হরাইরা আল্লাহ আবু হরাই মাকে আপনি হেদায়ত দিয়ে দেন এই দোয়া তিনি শুনলেন শুনি এখন তিনি বুঝলেন আল্লাহ নবীতে মুখ দিয়ে বলে ফেলেছেন আমার তো আশা আছে আল্লাহ কবুল করবে তিনি এখন উল্টো বাড়ি দিকে আবার দৌড় দিচ্ছেন মাথাকে আরে গ্রামে দৌড়ে বাড়িতে আসছেন দরদা ঘরে ঢুকার আগে দরদা নক করছেন মা আমি ঢুকি হ্যাঁ থামো থামো বাড়ি থামো বাড়ি থামো ঢুকো না আবু হরাইরা বলেন যে আমি পানির খস খসানির আওয়াজ পাই ময়নাদ মা গোসল করছেন তা গোসল করে মা নতুন কাপড় পরে ধোয়া কাপড় পরে বলে এবার ঢুকো বাবা আন ঢুকার পরে মা ইসাম কবুল করার পরে ওনার তখন তৃপ্তি হয়েছে এরপরে তিনি ডিসিশন নিয়েছেন তিনি এবারে সোফার বাসিন্দা হয়ে এবারে তিনি আইম শিখবেন হাজি শিখবেন সোফা কখনো কখনো বাড়তেন কখনো কখনো কমতেন কারণ হতো যখন ওনারা কিছুদিন থেকে অনেকে আবার তাদের রুজি রোজারে নেমে যেতেন এবং করার আবার দেখা যেত অনেক সময় আবার নতুন করে আরেক গ্রুপ চলে আসছে হিজরত করে আবার বেড়ে যেত এরিক ফ্লাকচুয়েট করতো উঠানামা করতো এভাবে করেই দিন এটা থাকে আবার কোন কোন সময় অনেকে শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায় নাম্বার এভাবে কমে গিয়েছে কিন্তু তারা আসলে তাদের বিরাট ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল তাদের কি পরিমাণ নাম্বার কত ছিল এইটা একদম হিসাব না থাকলেও অনেক সাহাবি লক্ষ্য করেছেন কোনো কোনো সময় এভারেজ ওনাদের নাম্বার ছিল অ্যারাউন্ড সেভেন্টি সত্তর জনের মতো প্রায় গড়ে ওনাদের অবস্থান থাকতো এই হোস্টেলে সোফার মধ্যে আর কোনো কোনো সময় কিছু বাড়ত বাড়তে গেলে কোনো সময় দেখা যায় কোনো সময় কিছু এই মসজিদ বানানোর প্রথম কাজটা তিনি করলেন যে কোনো কাজ করার আগে তিনি মদিনে পৌঁছেই মসজিদ বানালেন কেন তিনি মসজিদকে এত গুরুত্ব দিয়েছেন আমরা একটুখানি ভূমিকায় বলেছি কিন্তু এই মসজিদের রেশা আলা মসজিদের মিশন মসজিদ আগে বানানোর মধ্যে একটা বিরাট মেসেজ আছে মসজিদে ইসলামিক সোসাইটিকে ধরে রাখা ইসলামের ভিত্তি ইসলামের উপরে টিকে থাকার জন্য একটা যে সম্বল একটা দুর্গ সেটা হচ্ছে মসজিদ মনে করেন যে আমাদের যদি এই সমস্ত মসজিদ গুলো না থাকতো তাহলে আমাদের এই দেশে ইসলামের চর্চাটা কেমন থাকতো একসময় অনেক আগে মুরব্বী মসজিদ যখন ছিল না তাদের জীবনটা কেমন গিয়েছে তারা নামাজ কিভাবে কতটুকু সাথে পড়েছেন অনেকে বলে যে পাঁচ সপ্তাহ নামাজের দূরের কথা জুমার নামাজও তো পড়তে পারি নাই শুধু খবর রাখতাম যে ঈদ কোন দিন হয় আমি শুনেছি কোন কোন মুরব্বীর কাছে পরে আস্তে আস্তে জুমার খবর হলো আর এখন তো আস্তে আস্তে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ভক্ত আমাদের ছেলে মেয়েদেরকে দিন পড়ানো শিখানো তাদের জন্য টক লেকচার আলোচনা মসজিদের অস্তিত্ব না থাকে তাহলে কমিউনিটি হারিয়ে যাবে আমাদের ব্যক্তি পরিবার সমাজের সঙ্গে একদম লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে এইজন্য জন্য মদিনা এই ইসলামের কেন্দ্র হিসেবে তিনি প্রথম এই মসজিদকে বানালেন এটা হচ্ছে প্রাণ আল্লাহ তালা এই মসজিদ কে অনেক গুরুত্ব দিয়েছেন সুর নূরের মধ্যে আল্লাহ বলেছেন সত্ত্রিশ নম্বর ঘর গুলোর মধ্যে আল্লাহ তালা পারমিশন দিয়েছেন কিছু ঘরকে উঁচু করতে এবং এগুলোর মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হবে সকাল সন্ধ্যায় সেখানে লোকেরা কি করবে আল্লাহ তসবি করবে নামাজ করবে সলাৎ করবে এমন লোকেরা এমন লোকজন মুসলমানের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য বেচা কিনা তাদেরকে আল্লাহর ডাক থেকে ডাকার আল্লাহ থেকে নামাজ থেকে জাকাত দেওয়া থেকে কখনো বিরত রাখতে পারে না তারা সময় মতো ঠিকই মসজিদে হাজির হয়ে যায় ব্যবসা বাণিজ্যে ফেলে দিয়ে তারা নামাজে শরিক হয়ে যায় এই মমিন মুত্তাকিগণ ওই দিনকে ভয় করে কে আমাদের দিন যেদিন অন্তর গুলো এবং চোখগুলো উল্টিতে থাকবে কে আমাদের চোখগুলো এরকম করে ঘুরবে কে আমাদের বেবি শেখা দেখে এবং অন্তরগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে ওই দিনের ভয়ে তারা কখনো আল্লাহর জেকের থেকে নামাজ থেকে জাকাত থেকে তারা গাফেল থাকে না লিয়ার জিয়মুল্লাহ আসানা মামিলু এবং যাতে করে আল্লাহ তালা এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাদের পাওনা পুরস্কার দেওয়ার পরে অনেক কিছু এক্সট্রা দিয়ে দিবেন তার দান থেকে যারা এইভাবে ইসলামকে প্র্যাকটিস করে আমল করে অল্লাহমাই হিসাব আর আল্লাহ তানি যে বিনা হিসাবেই কাদের নামাজ তরক করে ব্যবসা মধ্যে বেশি পাওয়ার চিন্তা না করে রেজেক আল্লাহ হাতে সময় মতো হয়ে যাই তাহলে মসজিদ হলো এই সমস্ত এগুলো মসজিদ মুসলমানদের অস্তিত্বের এটা বহু জরুরি জিনিস এইটা যদি মুসলমানদের হাতে ছুটে যায় মসজিদ যদি না থাকে আর মসজিদ থাকলেও মুসলমান যদি মসজিদে না আসে সম্পর্ক না রাখে তাহলে সে ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সুরে চলে যাবে এই কথা চিন্তা করে তিনি এই মসজিদ বানিয়েছেন এরপরে মসজিদের থেকে ওনারা মসজিদ বানানোর থেকে বা বানানোর কার্যক্রমের মধ্যে অনেক শিক্ষা আছে আমাদের জন্য